সুরা সাবা ইম পরম দয়াময় নিরতিশয় মেহির বান আল্লা নামেমুল সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আকাশমন্ডল ও ভূমন্ডলের প্রত্যেকটি জিনিসের মালিক परकालम समस्त प्रशंसा जहा किचु जमीन भीतर प्रवेश कर बाहर हईया कि आसमान होते अवतीर्ण हो ते এবং যাহা কিছু উহার দিকে উত্থিত হয় প্রত্যেকটি জিনিসি তিনি জানেন তিনি দয়াবান ও ক্ষমাশীল ওয়া যুগান ওয়ালা অবিশ্বাসীরা বলে কি ব্যাপার আমাদের উপর কেয়ামত আসিতেছে না কেন বল আমার গায়েব জানা পরবার দিগারের শপথ উহা তোমাদের উপর অবশ্যই আসিবে কোনো অনুপরিমাণ জিনিসি তাহার নিকট হইতে না আকাশমণ্ডলে লুক্কায়িত রহিয়াছে না ভূমণ্ডলে না উহা হইতে বড় কোনো জিনিস না উহা হইতে ক্ষুদ্র সবকিছুই এক সুস্পষ্ট কিতাবে লিখিত আছে আর এই কিয়ামত আসিবে এই জন্য যে যাহারা ইমান আনিয়াছে ও নেক আমল আছে। আল্লাহ তালা তাহাদিগকে পুরস্কার দান করিবেন क्षमा सम्मान जनक रिजिक रही जो आया के हीन प्रमाणर चेष्टा करहरिया पीड़ा दायक आजब হে নবী জ্ঞানবান লোকেরা ভালোভাবেই জানে যে তোমার রবের তরফ হইতে যাহা কিছু নাজিল করা হইয়াছে তাহা পুরা পুরি সত্য এবং তাহা পরাক্রান্ত ও প্রশংসিত মাবুদের দিকে পথ নির্দেশ করে অবিশ্বাসীরা লোকদিগকে বলে আমরা কি তোমাদিগকে এমন ব্যক্তির কথা বলিব যে এই মর্মে খবর দেয় যে तुम्हारे देहरणिका जो छिन्न भिन्न और बिक्षि की जानी ए ब्यक्ति आल्ला नामे मिथ्या रचना कराता पागलमीता पाइव बसिया বরং যাহারা পরকাল মানে না তাহারা আজাবে নিক্ষিপ্ত হইবে আর তাহারাই রহিয়াছে মারাত্মক বিভ্রান্তির মধ্যে আলাইহিম তাহারা কি সেই আসমান ও জমিন কখনো দেখে নাই যাহা তাহাদিগকে সামনে ও পিছন দিক হইতে ঘিরিয়া আছে। আমরা চাইলে তাহাদিগকে জমিনে ধসাইয়া দিতে কিংবা আসমানের কিছু টুকরা তাহাদের উপর ফেলিয়া দিতে পারি মূলত ইহাতে একটি নিদর্শন রহিয়াছে এমন প্রত্যেক বান্দার জন্য যে আল্লাহর দিকে রুজু করিতে প্রস্তুত আমরা দাউদকে আমাদের নিকট হইতে বিপুল অনুগ্রহ দান করিয়াছিলাম আমরা হুকুম দিলাম যে হে পাহাড় পর্বত তাহার সহিত একাত্ম হও আর এই হুকুমটি আমরা পক্ষীগুলকেও দিয়েছিলাম। আমরা লোহাকে তাহার জন্য নরম ও দ্রবীভূত করিয়া দিলাম এই নির্দেশ সহকারে যে বর্মগুলি নির্মাণ করো এবং উহার আকার পরিমাণ মতো রাখো হে দাউদের বংশধর তোমরা যাহা কিছু করো সবে আমি দেখিতে পাইতেছি ওই মি হুদু হোহ সাহো ও হু আইন কেতুর ও মিনল জিনু বৈ নয় দইহি বিশ আর সুলাইমানের জন্য আমরা বাতাসকে নিয়ন্ত্রিত ও বসীভূত করিয়া দিয়াছি সকালবেলা উহার এক মাসের পথ অতিক্রম করা এবং সন্ধ্যাকালে ওহার এক মাসের পথ অতিক্রম করা আমরা তাহার জন্য গলিত তামার ঝর্ণা প্রবাহিত করিয়াছি এবং এমন সব জিনকে তাহার অধীন ও অনুগত করিয়া দিয়াছি যাহারা তাহাদের রবের হুকুমে তাহার সামনে কাজ করিত তাহাদের মধ্যে হইতে যে আমার হুকুম অমান্য করিত তাহাকে আমরা জ্বলন্ত আগুনের সাথ গ্রহণ করাইতামিবচমি কল জিবু দো আল দুক্র ও কালিলক তাহারা তাহার জন্য তাহাই বানাইতো যাহা সে চাহিত उचु उचु इमारत छी बड़ बड़ पुक थाल स्थान भावित बड़ बड़ डेग समूहधर शुमार मध्य शोकूजर खुबी कम অতঃপর সুলাইমানের জন্য যখন আমরা মৃত্যুর ফয়সলা জারি করিলাম তখন জিন্দিগো কে তাহার মৃত্যুর খবর জানাইবার জন্য जन पड़िया गए हईले लाछनार आजाबी आबध थकित সাবার জন্য তাহাদের নিজেদের আবাসস্থলে একটি নিদর্শন বর্তমান ছিল দুইটি বাগান ডাইনে ও বামে তোমরা তোমাদের প্রতিপালকের দেওয়া রিজিক হইতে খাও এবং তাহার শকর পুজারি করো দেশটি খুবই উত্তম ও পরিচ্ছন্ন এবং পর্বাধিকার অতীব ক্ষমাশীল اعرضوا فارسلنا عليهم سيل العرم وبدلناهم بجننتيهم جنات تين ودواتي اكل خنط واثري وا슬 وشيء من سدر قليل كنت تبو <تصفيق> ترى مفريايا ليلش পরজন্ত আমরা তোমাদের উপর ভাগ ভাঙা বন্যা দিলাম এবং তোমাদের পূর্বের দুটি বাগানের পরিবর্তে অপর দুইটি বাগান তাহাদিগকে দিলাম যেখানে ছিল তিক্ত কটু ফল ও ঝাও ঝাউগাছ এবং কিছু পরিমাণ বরই। না ইহা ছিল তাহাদের কুফরের প্রতিদান যাহা আমরা তাহাদিগকে দিলাম আর অকৃতজ্ঞ মানুষ ছাড়া এমন প্রতিদান আমরা আর কাহাকেও দেই না আর আমরা তাহাদের ও তাহাদের বসতি সমূহের মাঝে যেগুলিকে আমরা বরকদ দান করিয়াছিলাম দৃশ্যমান বসতি স্থাপন করিয়া দিয়াছিলাম এবং উহাদের মধ্যবর্তী স্থানে सफर दूरत एकमाण मत मा राखिया चलाफेरा चला करो सब पथे रात दिन पूर्ण शांति और निरापत्ता सहकारी नवलमु अंसाह मज्जो नुम कुल्लमु मज्जो इन्द लिख लुल्लु सब्बर शको কিন্তু তাহারা বলিল হ্যাঁ আমাদের রব আমাদের সফরের দূরত্ব দীর্ঘ করিয়া দাও তাহারা নিজেরাই নিজেদের উপর জুলুম করিল শেষ পর্যন্ত আমরা তাহাদিগকে কল্পকাহিনী কাহিনী বানাইয়া রাখিলাম এবং তাহাদিগকে একেবারে ছিন্ন করিয়া দিলাম নিশ্চয়ই ইহাতে অনেক নিদর্শন রহিয়াছে এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে অতি বড় ধৈর্যশীল ও শোকর আদায়কারী وَلَقَدْ صَدَقَ عَلَيْهِمْ إِبْلِيسُ ظَنَّهُ فَحَتَّبَهُ إِلَّا فَرِيقًا مِنَ الْمُؤْمِنِينَ تَحَدَّرَ ব্যাপারে ইবলিস নিজের ধারণাকে নির্ভুল পাইল এবং অল্প সংখ্যক মুমিন লোক ছাড়া অবশিষ্ট সকলে তারী অনুসরণ করিল وَمَا كَانَ لَهُ عَلَيْهِمْ مِنْ سُلْطَانٍ إِلَّا لِنَعْلَمَ مَن يُؤْمِنُ بِالْآخِرَةِ তাহাদের উপর ইসের কোনো কর্তৃত্ব ও আধিপত্য ছিল না কিন্তু যাহা কিছু হইয়াছে তাহা এইজন্য হইয়াছে যে কে পরকাল মানে আর কে এই ব্যাপারে সন্দেহ পোষণ করে তাহা আমরা দেখিতে চাহিয়াছিলাম তোমার রব সব জিনিসেরই সংরক্ষক উল্লিন ওমিমি শির কে ও মাল হোম ইন হুম গহীর বল। তোমরা আল্লাহর পরিবর্তে সব সত্তাকে নিজেদের উপাস্য মনে করিয়া লইয়াছ দেখা না আকাশমন্ডলে এক তিন পরিমাণের মালিক না ভূমন্ডলে তাহারা আসমান ও জমিনের কোন বস্তুরই মালিকানায় শরিক নয় তাহাদের কেহ আল্লাহর সাহায্যকারীও নয় আর আল্লা কোন সুপারিশও কাহার জন্য কল্যাণকর হইতে পারে না সে ব্যক্তি ছাড়া যাহার জন্য আল্লাহ সুপারিশ করার অনুমতি দিয়াছেন এমনকি শেষ পর্যন্ত যখন লোকদের অন্তর হইতে ভয় ভীতি হইয়া যাইবে তখন তাহারা জিজ্ঞাসা করিবে যে तुम्हारे रब की जवाब सठीक जवाब अतीब मर्यादावान और श्रेष्ठतम यहादिग के जिज्ञासा कर आसमान और जमीन होते क्या तुम दिगो के रिजिक दान कर বল আল্লাহ এখন নিঃসন্দেহে আমাদের ও তোমাদের মধ্যে কোন এক পক্ষই হেদায়তের পথে কিংবা সুস্পষ্ট গুমরাহিতে নিপতিত হইয়া আছে। রহিয়াছে তাহাদিগকে বল আমরা যে অপরাধী করিয়া থাকি সে বিষয়ে তোমাদের নিকট কোন কৈফিয়ত চাওয়া হইবে না আর যাহা কিছু তোমরা করিতেছ সেজন্য আমাদের নিকট কোনো জব চাওয়া হইবে না বল আমাদের লব আমাদিগকে একত্রিত করিবেন অতঃপর আমাদের পারস্পরিক ব্যাপারে সঠিক ফায়সলা করিয়া দিবেন তিনি অতীব শক্তিমান বিচারকর্তা যিনি সবকিছুই জানেন কে বলো আমাকে একটু দেখাও দেখি তোমরা কোন সব সত্তাকে তাহার সহিত শরীফ বানাইয়া লইয়াছ কখনই নয় প্রবল পরাক্রমশালী ও জ্ঞানবান কেবল সেই এক আল্লাহ আর হে নবী আমরা তোমাকে সমগ্র মানবজাতির জাতির জন্যই সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী বানাইয়া পাঠাইয়াছি কিন্তু অনেক লোকই তাহা জানে না এই লোকেরা তোমাদিগকে বলে যদি সত্যবাদী হইয়া থাকো তবে সেই কিয়ামতের ওয়াদা কবে পূরণ হইবে বলো তোমাদের জন্য এমন এক দিনের মেয়াদ নির্দিষ্ট রইয়াছে যাহার আগমনের ব্যাপারে তোমরা না এক মুহূর্ত বিলম্ব করিতে পারবে আর না এক মুহূর্ত আগে উহাকে আনিতে পারি ওক লহ কু বিনৌ চাই يوقوفون عيان دربهم يرجع بعضهم الى بعض نلقول يقول الذين استبعفوا للذين استكبروا لولا বলিতেছে আমরা কখনোই এই কুরআনকে মানিব এবং ইহার পূর্বে আগত কিতাবকেও মানিয় হাই তোমরা যদি এই লোকদের তখনকার অবস্থা দেখো जखादे दाणा तक दोषारोप कर दबाइल क्षमता दर्पी दिग के, के बोलि तुम्हरा ना हई अवश्य बमिन हईत সে ক্ষমতাদর্পীরা দাবাইয়া রাখা লোকদিগকে জবাব দিবে। তোমাদের নিকট যে হেদায়ত ছিল। আমরা কি তাহা হইতে তোমাদিগকে ফিরাইয়া রাখিয়াছিলাম না বরং তোমরা নিজেরাই অপরাধী ছিল وقال الذين استضعفوا للذين استكبروا بل مكروا الليل والنهار إذ تأمروننا, إذ تأمروننا أن نكفر بالله لَهُ له أندادا وأسروا الندامة لما رأوا العذاب وجعلنا الأغلال في أعناق الذين كفروا সেই দাবাইয়া রাখা লোকেরা এই ক্ষমতাদর্পী লোকদিগকে বলিবে না বরং দিবারাত্রির ষড়যন্ত্র ছিল যখন তোমরা আমাদিগকে বলিতে যে আমরা যেন আল্লাহকে অমান্য করি এবং অন্যদিকে তাহার সমকক্ষ বানাইয়া লই শেষ পর্যন্ত এই লোকেরা যখন আজাব দেখিতে পাইবে तक मने मन भीषण अफसोस कर কোন জনবসতিতে আমরা একজন সতর্ককারী পাঠাইয়াছি আর সেই জনবসতির সুখী সমৃদ্ধ লোকেরা বলে নাই যে পয়গাম তোমরা লইয়া আসিয়াছ আমরা তাহা মানি না তাহারা চিরকালে ইহা বলিয়াছে যে আমরা তোমাদের অপেক্ষা অধিক ধনসম্পদ ও সন্তান সন্ততির অধিকারী এবং আমরা কিছুটাই শাস্তি পাওয়ার যোগ্য নই হে নবী এই লোক দিগকে আমার রব যাহাকে চান বিপুল পরিমাণ রিজিক দান করেন আর যাহাকে চান পরিমিত পরিমাণে দান করেন কিন্তু অধিকাংশ লোকই ইহার তাৎপর্য জানে না তোমাদের এই ধন ও সন্তান সন্ততি এমন নয় যাহা তোমাদিগকে আমাদের নিকটবর্তী করিয়া দিবে হ্যাঁ তবে যাহারা ইমান আনিবে অনেক আমল করিবে এই লোকদের জন্যই তাহাদের আমলের দ্বিগুণ প্রতিফল রহিয়াছে এবং তাহারা বিশালকায় সুচ্চ ইমারত সমূহে পরম নিশ্চিন্তে অবস্থান করিবে আর যারা আমাদের আপসমূহ ব্যর্থ ও হেয় প্রতিপন্ন করার জন্য প্রয়াসী হয় طارا تو عجب نخيطت হইবে اول ان ربي يسطر القلم من يشاء من عباده ويقدر له وما انفقتم من شيء فهو يخلفه وما انفقتم من شيء فهو হে নবী ইহাদিগকে বলো আমার রব তাহার বান্দাদের মধ্যে হইতে যাহাকে চাহেন প্রশস্ত রিজিক দান করেন আর যাহাকে ইচ্ছা পরিমিত পরিমাণে দেন তোমরা যাহা কিছু খরচ করিয়া ফেলো ওয়ার স্থলে তিনি তোমাদিগকে আরো দেন তিনি সব রিজিক চেয়ে উত্তম রিজিকদাতা আর যেদিন তিনি সব মানুষকে একত্রিত করিবেন তারপর ফেরস্তাদিগকে জিজ্ঞাসা করিবেন এই লোকেরা কি তোমাদেরই উপাসনা করে তো তখন তারা জবাব দিবে যে পুত পবিত্র আপনার সত্তা আমাদের সম্পর্ক তো আপনার সহিত উহাদের সহিত নয় আসলে ইহারা আমাদের নয় জিন্দের উপাসনা করিত इहजर अदिकांश लोकताहानी बहुत बोल आज तुम्हारे केह अपर कहारो ना उपकार करते ना क्षति करते আর জালিন লোক দিগকে আমরা বলিব যে এখন আস্বাদন করো এই জাহান নামে আজাবের স্বাদ যাহাকে তোমরা অবিশ্বাস করিতে মিথ্যা বলিতে কলু মেহ ইকুম ও সরুল ইহ তিলম আহুম ইন হল শিশুর মুবিন এই লোক দিগকে যখন আমাদের সুস্পষ্ট আয়াত শোনানো হয় তখনই হারা বলে এই ব্যক্তি তো শুধু তোমাদিগকে সেই সব উপাস করিয়া আসিতেছে আরো বলে এই কুরআ নিছক একটি মনগড়া মিথ্যা রচনা এই কাফিরিদের সামনে যখনই প্রকৃত সত্য আসিয়াছে তখনই তাহারা বলিয়া দিয়াছে ইহা তো সুস্পষ্ট জাদু وَمَا آتَيْنَاهُمْ চাইনাহুম كُتُبٍ يَدْرُسُونَهَا وَمَا ওমা إِلَيْهِمْ قَبْلَكَ নাদল অথচ্য আমরা ইতিপূর্বে এমন কোন কিতাব দেই নাই যাহাইহারা পাঠ ইহাদের আগে অতিক্রান্ত লোকেরাও অমান্য ও অবিশ্বাস করিয়াছে আমরা যাহা কিছু ইহাদিগকে দিয়াছিলাম তাহার দশ ভাগের এক ভাগ পর্যন্তও ইহারা পৌঁছায় নাই কিন্তু তাহারা যখন আমার রাসুলগণকে মিথ্যা মনে করিল তখন দেখো আমার আজাব কত কঠোর ও কঠিন ছিল উল ইন্ন কুমি চকু মিল ইন্ নদী রু কুম দিন হে নবী ইহাদিগ বলু আমি তোমার শুধু একটি কথার নসিহত করিতেছি তোমরা একা একা এবং দুই দুইজন মিলিয়ে গভীরভাবে চিন্তা করিয়া দেখো তোমাদের এই সঙ্গীর মধ্যে পাগলামির কোন জিনিসটি রহিয়াছে সে তো তোমাদিগকে একটি কঠিন আজাব আসার আগেই সে সম্পর্কে সাবধান ও সতর্ক করিয়া দিতেছে মাত্র ইহাদিগকে বলু। আমি যদি তোমাদের নিকট কোনো প্রতিদান চাহিয়া থাকি তবে তাহা তোমাদের জন্যই আমার প্রতিদান আল্লাহর জিম্মায় রহিয়াছে আর তিনি প্রত্যেকটি জিনিসের প্রত্যক্ষ সাক্ষী ইহাদিগকে বলু। আমার রব প্রকৃত সত্যের প্রেরণা দান করেন তিনি সব গোপন সত্য সম্পর্কে পূর্ণ অবহিত উল যা আল্লাহায়ু বেদী বল সত্য আসিয়াছে এবং এখন বাতিলের জন্য কোনো চেষ্টাই সফল হইতে পারে না বল আমি যদি হইয়া গিয়া থাকি তাহা হইলে আমার গুমরাহীর খারাপ পরিণতি আমাকে ভোগ করিতে হইবে আর আমি যদি হেদায়তের উপর অটল হইয়া থাকি তবে তাহা হইবে সেই কারণে যাহা আমার রব আমার প্রতি নাজিল করেন তিনি সব কিছুই শোনেন এবং তিনি অতিব নিকটে আছেন আহা তুমি যদি তাহাদিগকে তখন দেখিতে যখন তাহারা ভয় পাইয়া ঘুরিয়া বেড়াইতে থাকিবে এবং কোথাও কি আত্মরক্ষা করিতে পারিবে না বরং নিকট হইতে পাকড়াও করিয়া হইবে তখন তাহারা বলিবে আমরা তাহার প্রতি ইমান আনিলাম কিন্তু দূরে চলিয়া যাওয়া জিনিস এখন কোথা হইতে নাগালের মধ্যে পাওয়া যাইতে পারে ইতিপূর্বে ইহারা কুপুরি করিয়াছিল এবং সত্য হইতে বহু অদৃশ্য বিষয় সম্পর্কে নানা কথা পেশ করিতেছিলেন হুম অশ্য হো ন হিল কবিল তখন যে জিনিস পাওয়ার ইচ্ছা করিবে তাহা হইতে তাহাদিগকে বঞ্চিত করিয়া দেওয়া হইবে যেমন করিয়া ইহাদের পূর্ববর্তী সমপন্থী লোকেরা বঞ্চিত হইয়া গিয়াছে ইহারা বড়ই বিভ্রান্তিকর সন্দেহে পড়িয়া আছে।